وإنسانا على نا وسندنا وحبيبانا وحبيبا ربنا وتبينا وتبينا قدمنا ومولانا ومولانا محمد عبدو صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسرا أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولان العظيم وصدق رسوله بلي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله وعلى قلب محمد في القلوب وعلى قدر محمد في القبور بلغ song. খাবেন পলি লোড় দুর্ভীর takbir mein kalma mein اشارا هاي مين محبوب يا مت نقا اشارا محبوب خدا نام محمد মিতালি সঙ্গ সংলগ্ন মার্লে ঐতিহাসিক দু হাজার ষোলো অন্ধকারে উপস্থিত সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মজাদ মু জাতির মাথার মুকট নাম্বিয়া হাজারতুল দূর দূরান্ত থেকে অবস্থানিত মাফল জান আগামী সুন্দর ভিত্তিতে সজিত কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল মঞ্জুর করেছেন সকলেই কালী মতো উচ্চারণ করি আলহামদুলিল্লা সালাম সৈলুল মুরসাদ মু سید الصداهین امام المرسلين شفیع اعظم رسول اقرب رحمت العالم نبی الالعرب والعذاب حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع المحشر ساقی کوثر آقا ایمان دار مدینہ আফতা ফখরজুদার সৈয়ল মফলুক হজরত মোহাম্মদ রসোল উল্লাহাই ধন্যবাদ জানাই মিতালী সংঘের যার সদস্য বৃন্দ এবং এলাকাবাসী আজকের এই সুন্দর পরিবেশ মানে ফিরের যাদের সহযোগিতা যাদের চেহারার দিকে গভীর ভাবে বিভিন্ন জায়গায় দেশ ঘুরি অনেক জায়গায় যুবকরা একটা ক্লাব করে একটা সংগঠন করে যাত্রার আয়োজন করে হাউজিং আয়োজন করে জুয়ার আড্ডাখানার আয়োজন করে গানের আসর মিলায় সম্পূর্ণ ভিন্ন সুখ্রিয়া আদায় করি ধন্যবাদ জানায় অন্তর থেকে যে এই যুবকরা সমস্ত দুনিয়া ও অস্মী গুনাহের কাছ থেকে নিজেকে পবিত্র রেখে সঙ্গের সভাপতি এবং নুরুল আলম সবুজ ভাইয়ের যথেষ্ট পরিশ্রম মেহনতের এর ফসল আয়োজনের পেছনে মৃত্যু পর্যন্ত আল্লাহ হিসাবে কবুল করে এলাকাবাসী অনেকেই দুনিয়াতে নাই তাদের জন্য এই মাহফি নবীন অসংখ্য অমনিত অমি ও বা আমি হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিস করেছি আয়াত হাদিসের আলোকে সহিবার আজ গোটা দেশ দলাদলিতে বিভক্ত হয়ে আমি তো হুজুর্গা বা। আমি হুজুর বয়ান করছি আর দশজন হুজুর হেন্লাইতে আওয়ামী লীগ বিএমপি এদিন আমি হুজুর গো কিছু দল আছে বয়াবাভাবে কোন দলে জামাটা কোন দলে বুজল করছে কোন দলে লি কোন দলে আসামের কিছু আমার বাস দিবে ছাড়া এমন জাতি জাতিবাহীদের কথা বলছে আমি কথা কথা কৌমি আলারা বয়ান করলে আলি আলারা ভাবেন নাই এরপরে আসেন বয়ানের লাইনে তাপলিগের উপরে যদি বয়ান করি তা এর উপরে একদম ওইটা চলে আসে এক জায়গায় বসে কিছু বাদামুট করে থাকি বয়ান সুন্দর বাদ নাই বাড়ি গিয়ে ঘুমাইলে কালকে ব্যবসা ভালো হবে বাদ দিলাম তাপের বয়ান জিহাজের বয়ান করার সুন্দর আলোকে দলিল দিয়ে দিয়ে জিহাজের বয়ান দলিল উপরে বয়ান করতেছি দেখছি এগুলো বাস্তব একদলের কণা কোনা দিয়ে যায় ঠিক আছে কিভাবে মনটাকে কোরআন হাদিস মতে বানিয়ে নাও আমার মন মতো কোরআন না কোরআনের মত আমি আল্লাহ আপনি হেদায় আপদান করুন মনে হচ্ছে আমরা অপূর্ণাঙ্গ একটা ইসলাম ধর্মের অনুসরণ করি আমাদের ধর্মটা একটা অপূর্ণাঙ্গ ধর্ম ঠিক না ভাই খুব সাবধানতার সাথে জবাব আমরা একটা ধর্মের অনুসরণ করি না ইসলাম ধর্মটা পূর্ণাঙ্গ অপূর্ণাঙ্গ ধর্ম কারণ সব সমাধানে ধর্মে নাই বিয়ার ভিতরে ভেজাল সমস্যা সমাধান ইসলামে নাই কেমনে বিয়া করব কেমনে বোল দেখব গোসল কেমনে করাব এগুলো হিন্দুদের থেকে ধার করতে হবে খ্রিস্টান থেকে ধার করতে হবে আমি ইসলামে সমাধান নাই যে কারণে হিন্দুদের থেকে ধার কইরা গায়ে হলুদ কারণ এইটা ইসলামে এই দিকের কোনো সমাধান নাই তো হিন্দুদের ধর্ম থেকে আমরা ধার কইরা এগুলো পালন করতেছি বিবাহের অনুষ্ঠানে অপূর্ণাঙ্গ ধর্মের আমরা অনুসরণ করি কাজে করবে বোঝা যায় যে আমাকে ধর্মটা আমাদের কাছে ভালো লাগে না অপূর্ণাঙ্গ অথচ ইসলাম ধর্মের মত সুন্দর সব দিকের সমাধানের সব ব্যবস্থা সমাধানের আর কোনো হচ্ছে হিন্দুরা আমাদের এই মারা ফেলে সে করছে এরকম নজির আমি পাইনি দু একজন হিন্দু যদি আসে কালকে ওখানে হিন্দু অনেক দোকানদায় হিন্দু বয়ান শূন্য পাশে বসে বয়ান শুনে দূরে বসে দাঁড়ায় দাঁড়ায় আমাদের এই মাহফিল এসে ধর্মীয় অনুষ্ঠানে সে কোন ডিস্টার্ব করে আর আমরা কত নাম্বার যে ওদের ধর্মের অনুষ্ঠানে ডিস্টার্বের কারণে আমাদের ধর্ম ভালো করে পালন করতে পারিনি অথচ ইসলাম ধর্ম কত সুন্দর স্লোগান দিতে হয় নাই শুধু আমার মুসলমান দেখতেছে হাজার হাজার মানুষ একজন ছোট্ট বাচ্চার কমনে উঠে বসে ঢুকুতে যায় সেজ যায় কি হাজির কোনো র্যাব নাই পুলিশ নাই নেই কিচ্ছু নাই একটা ছোট্ট বাচ্চা কে জানে ওর বাড়ি কই মা কে বাপ কে ও যখন দাঁড়ায় সবাই দাঁড়ায় কি ধনী কি গরিবিত যখন সেজ না করে সবাই সেজ নাই মাটিতে লুটায় করে হিন্দু লোকটা বলে এত সুন্দর ইনার ভিতরে এত সুন্দর সিস্টেম চেইন অফ কোন লাঠি নেই ভালো একটা এখন আমাদের অবস্থা কি সাব বেজির লড়াই চলতেছে আমাদের পরস্পর মুসলমানের ভেতরে না হয় দেশ থেকে তাসিমার পতনের যখন আন্দোলন হয়েছিল বর্তমান যুগের মুসলমানের সংখ্যা দিকের থেকে তুলনামূলক ওই সময় মুসলমান অনেক কম আজ মুসলমান অনেক বেশি প্যান্ডেল প্যান্ডেলগুলো দেখে মনে হচ্ছে। আমি ওয়াজ বাদ দিয়ে গান দিলে এখানে লোক বেশি হবে ইদারি আমি বলি না মিথ্যে কথা বাংলাদেশের চতুর্শে ঘুরে ওয়াজের প্যান্ডেল গুলো দেখে অনুভব হচ্ছে ওয়াজ বাদ দিয়ে যদি গানের প্যান্ডেল দেওয়া হয় মনে হচ্ছে না যে ওয়াজের থেকে লোক গানে বেশি হবে বরং হচ্ছে মোবারক সাগরের দাঁড়ির মতো ছিল এক বেইমান বলে নবীজি যৌবনের চাহিদা পূরণে একাধিকবার বিবাহ করেছেন তার বিচার হচ্ছে না অথচ তাস্তিমার পতনের আন্দোলনের ইমানি যদি আওয়াজ আমরা দিতামে সকল অপরাধীদের ফাঁসির আগে রসুলের দুশনের ফাঁসি আর দুই বছর আগে হয়ে না হওয়ার পেছনে আমরা পরস্পরে সাপ বেজির লড়াই করি একে অপরের ছায়া দেখতে পারবেন অবস্থা বড়ই করুন কোন দিকে বলবো সর্বাঙ্গে ঘা উচাদ দিব দেখেন আপনারা আজকে মাত্র এক দেড় সপ্তাহ করবেন বিশাল ব্যানার লেখা সকল ঈদের বড় ঈদ শ্রেষ্ঠ ঈদ ঈদ এ মিলাদুল্নবী নিচে দিয়ে ছোট অক্ষরে লেখা মিলাদুল নবী কায়ে নবী জুতা মারো ব্যান এখনো আছে আমি এরপরে ছোট অক্ষরে লেখা মিলাদুল নবী কায়ে করো সিরাজ উল্লবী লি এই স্লোগানটা যারা দিচ্ছেন তারা নবীরা তারা রেগ করেছে ঢাকা বিভিন্ন নাই বলে আমি ভাবলাম কিভাবে চেহারা দেখলেও বোঝা যায় একজনে তেঁতুল খায় তেতুল চিনেন তারপরে জিজ্ঞাসা করেন ভাই তেঁতুল কেমন লাগে বলে ঠোটের বুঝো না তে তুল কেমন লাগে লোকটা নামাজ করে না কি করে নদীর আসে দাবি ধরে এরা কেমন আসেখ আমি বহু আগে বলতাম এখন ছেড়ে দিয়েছি যে বিবাহ করেছে শ্বশুর বাড়ি চিনে এ যেমন তার সেরা বদমাই নবীর আশেখ দাবি করে সুন্নি দিঘি আছে আছে চট্টগ্রামে লাল দিঘির ময়দানে যেমন লাল রঙের কোন দিঘি নাই ঢাকার শান্তিনিগরে যেমন শান্তি নাই মুন্সিঘাটে যেমন মুন্সি নাই এক নাম্বারের লাগে না মানুষ খুঁজে খুঁজে বের করে নেয় এই দুই নাম্বারের আর একটা বাংলা শব্দ হলো ভঙ্গারা দাবি করেন নবীরা আসে আসলটাকে এটা এবার নির্ণয় করা দরকার আল্লাহ আমার নবীকে বলেন্লাম আপনি উম্মদ বলেন যদি উন্মতের দল তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও বিবেক্লা তোমরা আমি পায় বন্ধনের আনুগত্য করো অনুসরণ করো অনুকরণ করো এটাই আল্লাহর ভালোবাসা হয়ে যাবে আর এই ভালোবাসার ফল কি পাইবা কুম আল্লাহ বলে অনবি জানা দেন আমি আল্লাহ আপনার উন্নতের সব মাহাজ করে দিবাহ হতে পারবে না রে মানুষ যতক্ষণ পর্যন্ত নিজের সন্তান পরিবার সমস্ত দুনিয়ার মানুষ থেকে আমি নবীকে মহবত করতে না পারবা ততক্ষণ পর্যন্ত কামেল হতে পারবা না। জনের থেকেও নিজের নবীকে আপন বানায় নিতে হবে আল্লাহ নাপ কাঠি দিয়ে দিলেন কে নবীরে ভালোবাসে কে নবীরে ভালোবাসে না ভালোবাসার নপকাঠি দিলেন আল্লাহ বাবা সন্তান ছোট হয় বাবার চান্দি গরম হয়ে গেল সন্তানটা দমক দিয়ে বলে ঠকে গেলি কি আনবি ভেজাল হয়ে গেল সন্তান বলে না বেচা না কোনো ভেজাল নাই বাবা সন্তান বলে শুনে না সন্তান বাবাকে বলে শুনে না কেসে বলে বাবা বলে চার হাতের গামছা আনার জন্য বল্লা। সন্তান গামছা এনে দেওয়ার পর দিয়া দেখলাম একবার বড় হয় একবার ছোট হয় ভেজাল হয় এইবার আল্লাহ গামদা বলে গামছাটা আমার হাতে দেয় হাতের মধ্যে চার হাত ঠিক আছে ভেজাল নাই ভেজাল হলো স্কেলের ভেতরে এমন একটা স্কেল নিয়ে আপনি মাপতেছেন যে স্কেলটা বলো রাবারের স্কেল টান দিলে লম্বা হয়ে যায় ছেলে দিলে বাতি হয় এই স্কেল দিয়ে যদি কি আমার পর্যন্ত গামছাম সমাধান হবে না যেটা বাড়েও না কবেও না সবাই দাবি করি আমরা নবীর আসে তবে সবাই আসলে আসে কিনা কত আল্লা অথবা বাসে উঠা দাঁতের মাজন মানুষের দেখায় আর বলে দাঁতের মাজন না আমার বাবা কোন মাস্তানি করি না দাঁত মাজ দাঁত পরিষ্কার রাখুন আমি তাড়াতাড়ি করে সবাই একটা পাঁচ অন্য সময় বিশ টাকাও যদি নেই নবীর সুন্নতের মহব্বতে আজকে দশ টাকা নিলাম ভালো করে বুঝবেন এই পান্দা যে সুন্নত সুন্নত বলে দাঁতের মাজন বিক্রি করে তার গানের মধ্যে অনেকে আসে কেন শুনে সাইনবোর্ড না গায় দুনিয়া কামাই করার জন্য সুন্নত আমল করে না দিয়ে দিলেন, তুমি নিজের বিবেক দিয়ে বলবা ওই ব্যক্তি আসে রসুল ওই ব্যক্তি শেখ না হবে না কারণ বিবেক নামের স্কেলটা রাবারের মতো এটা একবার একবারে একবার কমে বিবেক কমে আর বারে হয় এমন ওই স্কেলের না বলো করতে আল্লা দিয়া দিলেন কে নবীকে ভালোবাসে কে নবীকে ভালোবাসে না ও নবি আপনি জানা দেন ডাক্তারি বই পুলে ডাক্তার হ্যাঁ আমাদের দেশে বহু ভুল দিতেছে সাবধান <laughs> <laughs> <laughs> ইঞ্জিনিয়ারের ঘরে জন্ম নিলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না ডাক্তারের ঘরে জন্ম নিলেই ডাক্তার হওয়া যায় না হ্যাঁ ডাক্তারের ঘরের সন্তান যদি ডাক্তার হতে চায় বাবার মতো যোগ্যতা অর্জন করে তুমি মুসলমান যদি হতে চাও তাহলে তুমি বাবার মতো আল্লাহ মোহাম্মত নবীর তরিকা রাখেনি মুসলমানের পরিচয় দাও মুসলমান হে বদসে যদ আসুদ হম জাহো হাবু দে রাগর পুন ভালোবাসতে চা হয় তাদের জানায় দেয় ভাল্লাগে ভালোবাসার মাপকাটি হল নবীর আনুগত্য করো নবীকে ভালোবাসো এমন নবীর আনুগত্য করো আল্লাহকে ভালোবাসার কথা বললেন নবীর আনুগত্যর কথা বললেন কেন নবীরও ভালোবাসো আল্লাহকেও ভালোবাসো এমনটা হবে না আল্লাহটা আবার আনুগত্য কর এমনটাও কেন বললেন না আল্লাহ আর ব্যাপারে বললেন ভালোবাসো নবীর ব্যাপারে বললেন আনুগত্য কর কারণটাকে আল্লাহরেবি না দেখতেও পারবি না দিইখা দিইখা অনুসরণ করা বলো আমুরত আল্লাহকে দেখাও যাবে না ধরাও যাবে না অতএব তুমি আল্লাহ পুরো আস্থা বিশ্বাসী নাই তুমি আল্লাহ আছে এই উপরে তুমি পূর্ণ মহব্বতের নজর দিয়ে থাকো এতে কোনো না করে তুমি ওইভাবে চলার চেষ্টা করো আল্লাহকে যেহেতু দেখা যাবে না দূরের থেকে তুমি অন্তর দিয়ে মহব্বত পাঠায় দাও আর আমার নবিরে যেহেতু দেখা যায় দেখে দেখে অনুসরণ করা যায় তুমি এমনটা যেন না হয় আমিও করব না না করতে বলেছেন তা করব নবী অনেক কিছু করেছেন যে আমাদের করতে বলেন নাই নবীর যুগে যা ছিল না তা মানা যাবে না করেন না করা যাবে না নবী যা করেছে আমরা তা করব নবীর যুগে মাঝহাঁ ছিল না মাঝহাত মানা যাবে না নবীর যুগে ছিল না পীর তর্থ ছিল না পীর মানা যাবে না ওরে নবির উন্মাত আমি তর্কে জড়াতে চাই না তর্ক করবো না গালা গালিও করবো না কারণ গালি দাওয়া হারা এতটুকু প্রশ্ন করে যায় নবীর যুগে না থাকলে ছিল না বলো তুমি বোখারি বোখারি করে কেন ছিল বুঝা গেল তোমার উদ্দেশ্য ভালো না তুমি ইসলামের ব্যানার বলার দুনিয়ার কোন দুনিয়া তার গোলা হি কত সে তু দু হুনিয়মর নজর হম গুয়াম কে আজ দু পাশি বহরকার খুদাবা আমরা তো কোনোদিন টুপি নিয়ে আলোচনা সমালোচনা করি নাই কাউকে অন্য পোশাকওয়ালাকে হিংসাও করি না গালিও দেই না আমি পৌনি মাদ্রাসায় পড়েছি অন্ন মাদ্রাসা অন্য প্রতিষ্ঠানকে হিংসাও করি না গালিও দেয় না তুমি কেন গালি দাও কপাল তোমার কাউকে ছোট মনে করা কবিরা গুণা নিজেকে বড় মনে করা কবিরা গুণা যারা প্রকাশ্য করে তাদেরকে ফ্রান্সেস বলা হয় তের নবির মতের দল বিরুদ্ধে কত আল্লাহ বিরুদ্ধে উজানির বিরুদ্ধে বাহাদুর ধুরের বিরুদ্ধে চর্মনের বিরুদ্ধে কত গালাগালি চলছে মাদ্রাসার বিরুদ্ধে এত গালি দেওয়া হয় আমরা চুপচাপ চুপচাপ থাকার কারণে আল্লাহ ধৈর্যের ফলফল তিন দিন প্লাস পয়েন্টে নিয়ে যাচ্ছে যত গালি দেয় ততই তান্ত্রিক বাড়ে যতই গালি দেয় তত মাদ্রাসা বাড়ে না কমে যত গালি দেয় জাকিরিণের সংখ্যা কমে না বাড়ে একটা কবমি মাদ্রাসা লিঙ্কুম তুম তো বোনাম হ্যাঁ তারাকে যদি কেউ ভালোবাসতে চায় নবীকে ভালোবাসবে নাগত্য করবে নবীজি ভালোবাসা না অনুগত্য ভালোবাসা কারেন ভালোবাসা কার ভালোবাসা আল্লাহ নবী বলেন যে আমার সুন্নতকে মহব্বত করে সে আমি নবীকেই মহব্বত করলো যে আমি নবীকেই মহব্বত করে সে জানতে থাকবে কার শূন্য কথা বলে বান্দা আঙ্গুলের ন কেমনে কাটবা কেমনি তুমি রাগবা শেখানো নবীর সুসনাথ আছে যারা মানে তারা শুননি যারা মানে না তারা শুননি না মাথায় কেমনে টিভি পরবা কেমনে জানা পড়ো কেমনে খুলবা কেমনে পা জামা কেমনে খুলবা কেমন করে ভাগ খাইবা উঠবা কেমন করে পরিবার চালাইবা রাষ্ট্র চালাইবা সব কিছু আমার নবী বাতায় গেলেন ওরে নবির উন্নতের ধর এমন কোন রাস্তা ভাই যে রাস্তায় নবীর সোলোভান নাই যারা মানে তারা নবীর দর্শায় দান ওরে নবীর উন্নতের দান আজকে গাদা গালি হমে কেন ভাই আমরা আব্বা বানায় নাই দাদা বানায় নাই শব্দ দুটো আমার নবীর মনোর শিল্দের অর্থ হলো যত্ন মবার আর একটা শব্দ দুই শব্দ সন্ধি হলে হবে সিরা দুন্নবী মিলা দুন্নবী অর্থ হলো আমাদের সুপরিচিত নবী হের জন্ম মোবারক ইসলামের পরিভাষা বলে আমার নবীর জীবনীটাকে বলে আদর্শকেই বলে শ্রী রামে নবীর উন্নত যিনি দুই হাজারের উপরে হাদিসের হাফ রেজা আমার মনে হয় না একপায় বেড়ায় দুই হাজার হাদিস কেউ বলতে পার বর্তমানে আমার বাংলাদেশে দুই হাজার হাদিস এক পয় ধারায় বলতে বরবে হাদিস দশটাও ঠিক মতো বলতে জানে না আমাজ আইসারুতাল তিনি হঠাৎ করে যদি কোন মাসালা কোন সমস্যায় পরে যাইতেন তিনিও সমাধানের জন্য আমাজের কাছে যাইতেন ভুল বললে আমাকে শ্রদ্ধায় দিবেন আমি তওবা করে নিব গালি দিবেন না কপাল পরে যাবো পেছনে কোনো দোষ বলবেন না মুনাফিকের খাতায় নাম উঠে যাব বাবার যারা আল্লাহ বিরুদ্ধে কথা বলছে এই ছোট বয়সে কত জনার নাম যে তাদের গোষ্ঠী সুদ তুমি বোহারি পরশো তো পাও নাই বোখারিতে হাদিস আল্লাহ আমার খাস হোলি হলির বহু বছর আউলিয়া আমার আউলিয়ায় কেন সাথে যারা দুশ্মনি করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে গেলা। মিষ্টি ভালো না খারাপ মেহমান বলবে হুজুর পারলে আমি কাঁচা করল্লা তিতাদের খাবো তার বড় মিষ্টি খাবো না খুব খেয়াল করবো খুব খেয়াল কর মিষ্টিতে ভেজাল না পেটে ভেজাল গরু বস্ত খারাপ না ভালো ওরের মজা হ্যাঁ হিন্দুরাও মাঝে মাঝে টানে আমরা চোখ থেকে লাভ আছে মা ভাই ভাই আমরাও খাই মজা চিনি ছেড়ে দিয়ে লাভ ভারতের সবাই মিশে যার পরে কি না কিন্তু সবাই খাবে গরু সবাই খাবে এখানে গরুর গোস্ত দিলে সবাই খাবে গরুর ভেজাল না নিজের অ্যালার্জি নিজের অ্যালার্জি গরুর গোস্ত ভেজাল না তোমার ভেতরে ভেজাল মিষ্টি ভালো তোমার সমস্যা তুমি খাই বানা চুপচাপ কারণ তুমি খাও না আর একজনে খাই তো পুগার পাচ্ছে মজা বইতেছে ওরে বান্দা তাপলিগে গেলে তোমার এলার্জি হয় তাপলিগ ভালো লাগে না চুপ করে বয়া থাকো বদনাম করিও না কারণ মাঝাপ তোমার ভালো লাগে না চুপচাপ হয়ে থাকো কিন্তু মাঝভাব মানতে গিয়ে ভালো লাগে না চুপ করে বসে থাকা কান্নার বয়ান শুনে জিকির করে মদ খাইয়া মদের বোতম হয় নাই। কপাল পুড়ি না তোমার উপকার না হলেন লক্ষ লক্ষ বান্দার আছে মিষা বাই ফের সের মিষর শোভতরা তো ল তোরা তোলে গুনা জমানা সোহতে বা লিয়া না আল্লাহরে ভালোবাসব নবীর কি করবেন মাধ্যমে কার মাধ্যমে আজকে এই দিন না থাকার কারণে আজ আমাদের পরস্পরে দ্বন্দ্ব ভাই শ্রী রাত সম্পর্কে সাহাভাই যারা মাল্লা জানের কাছে আপনারা কি করি তেলাওয়াত করেন না বললেন হ্যাঁ আমরা কোরআন তেলাওয়াত করি বললেন কানা কুহুল কোনো আবি জির আদর্শা নবী জির আদর্শ যা প্রশীপটাই তার আমা পরি আদর্শ কর যারা সিরাতুন লাথি মানো লাথি মানলো কই লাগলো বাবা তুমি আমাকে হিংসা করো করো কিন্তু নবীর ব্যাপারে মন্তব্য কেন করো তোমার কি নেই শিরা চুন্নবী তো আমার বাবার শব্দ নয় কথা থিওরিক্যাল নবীর আদর্শ হোক আর প্রাকাল নবীর আদর্শ নাম হলো শূন্য আমার এই নবী একটা শব্দ মিলা শব্দ কোন মাসে হলো কোন দিন হলো এ নিয়ে সংক্ষিপ্ত একটু কথা শুনে যায় রসুল যখন পৃথিবীতে আগমন করলেন তখন আরবি মাসের কোনো গণনা ছিল না খুব খেয়াল করেন টেলিফোন নাই মোবাইল নাই ভ্যা বিভিন্ন এলাকা আরো বিভিন্ন তারিখ দিয়ে ইংরেজি তারিখ কম বেশি হয় লেখা আরবি নির্দেশনা আরবি তারিখ হয় ইংরেজি চিঠি লেখলেন হলিবতুল মুসলিম নবো আপনি বারবার চিঠি পাঠান বার্তা বাহানাদের কাছে চিঠি নিয়ে আসতে গিয়ে তারই উল্টা পাল্টা হয় লেখা আরবি তারিখ আরবি হয় না নির্দেশনা আরবি বক্তব্য আরবি করলেন বড় বড় উল্লেখযোগ্য বলে না আমরা আরবি মাসের শুরু করল নবী চলে গেলেন আবর চলে গেলেন ওমরের যুগে পরামর্শ হলো কোন দিন থেকে আরবি মাসের হবে আমরা অন্যদিকে যাবো যুক্তির মেনে প্রত্যাখ্যান করলেন আর একটা প্রস্তাব হলো না তাহলে নবীর উপরে যখন নবু হাত আসলো হলো ও দিন থেকে আরবিষণ গণনা শুরু হলো হিজরতের রাত দিন থেকে আমরা আরো বি সংগন্ন না করো কারণ হিজরতের সাথে জড়িয়ে আছে মুসলমানের চোখের পানি হিজরতের সাথে জড়িয়ে আছে মুসলমানের আনন্দ কথা লাম্বা যুক্তির বেলায় হিজরত থেকেই সংগ্রহনা শুরু হয়ে গেল খুব খেয়াল করেন নবী যে নবী নাই আমা করো নাই ও আরবি মাসের গণনা শুরু হয়ে প্রথম গেলেন তারা মহার এখানেও প্রশ্ন নবী তো হিজরত করেছেন নবী হল বলে মহারম কেন প্রথম হবে আলোচনা মহরম হলো আরবি হিংশনীর প্রথম তখন এই মাস গুলোর কি মাস পরে অতিহাস ঐতিহাসিক গণনা করে একমাত্রী আছেন কম্বিত সবাই একমাত্র সোমবার দিনেও কোনো দ্বিমত নাই কিন্তু তারিখটা কবে এই নিয়ে অনেকের ভেতরে দ্বিমত হয়ে গেল কেউ বলেছেন বারো কেউ বলেছেন এগারো কেউ বলেছেন আট কেউ নয় বলেছেন যারা বলছেন আট তারিখ রবিউল তারা দুনিয়াতে রবি আগমন তবে সোমবার দিন এতে কোন সন্দেহ নাই রবিউল উল মাস এতেও কোন সন্দেহ নাই সন্দেহ বলো বারো আট এগারো সে নবীজির আগমন সোমবার কি চমৎকার মহানবী সাল্লু আলাই রবিউলের আগমনের ব্যাপারে রবি কিছু করছেন কিনা মুসলিম শরীফ কা গসায় হাদিসের বর্মনা আছে আমার নবী সপ্তাহে প্রতি সোমবার নজরাক্তেন সোমবার কোন দিন সোমবার 12 তারিখ 8 তারিখ না 11 তারিখ না না কোন তারিখ না প্রত্যেক সোমবার নজরাক্তেন সাহাবায়ে کرام প্রশ্ন করলেন হে পায় উম্মত সোমবার দিন কেন আপনি রোজা রাখেন আমার নবী বলেন দুইটা কারণে সোমবার তারিখ তারিখ নয় ওই দিনটা ছিল সোমবার আমি আমার মিলাদুল নবীর জন্য মোবারকের শকর আদায় করি রোজা দুই নাম্বার কারণ আমি সোমবার দিন রোজারা কি দ্বারা জানতে পারলাম আমার নদী জন্ম মুবারকের শোকরা দায় করেছেন খুশি আনন্দ করেছেন রোজার মাধ্যমে রোজার দিন যারা ঈদ করবে তাদের ঈদ করাটা চূড়ান্ত ব্যাটিক নবীজি প্রত্যেক সোমবার রোজা রাখতেন কেন আজকে রোজা রাখা হয় না খানা বন্ধ হয়ে যাবে আর আমার নবীর আনন্দই করবি কাল হলো সোমবার। সেদিন মদিনার হালাত জানো মদিনার কান্নার আওয়াজ মত কান্নার আওয়াজ আকাশ পরে আমরা ইয়ে তাড়াতাড়ি তাফন করো দেরি করাম অথচ স্বয় নজি কালের পরে সমস্যার সমাধান না পাওয়ার কারণে দাফন হতে দেরি হলো এক নাম্বার সমস্যা ছিল নবী বলে যান না আমার ইন্তেকালের পরে আমার দাফন কাফন কোথায় হবে মক্কা হবে নাকি নদী যান না তুমি কি হবে নাকি অন্য কোথাও হবে এগুলো কিশার বলে যান না সমাধান কেউ পারে না শেষ পর্যন্ত আমা জানায় সারাদিয়ার ভগবান সমাধান দিয়ে দিছে হাদিস দ্বারা এই দুইটা সমস্যা কারণে সবাই দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেলেন বাইরে আমার এই দ্বিধার কারণে তিহত্তর দলের জন্ম হল নবীন পর তিহত্তর দলের জন্ম চারের পরে শিয়ানলের জন্ম হল এ খেলাফতের দায়িত্ব বন্টন নিয়ে হরে নবীর উন্নতের দল আমার নবীন ইতিহাস আমাদের সামনে রচনা করে গেল আজ আমরা কান্নার আওয়াজ কি না মলম লাগাইলে হবে কশ্চিম কান্না কান্না তার জবান তার চোখে আসবে যার দিন নরম যার আমি কসম করে বলল ভুল হবে না কি করবে দিল তো পাথর আমার দরুদ না দরুদ চাপ করে সুস্থ বলে পরে না দরুদ পড়বে তো চোখের পানি পড়বে সেখানে আমার দেশে নবী আমরা সিরাজ উন্নবীর বয়ান করতে গিয়ে একবারও নীলাবীর বিপক্ষে বলি নয় পর্যালোচনা করছি বুঝাবার নিয়তে গালিও দিচ্ছি না আমরা মিলাদুল নবী মানি সিরা দুর্চা হলার তবে আমল করার মতো সব হলো সিরাদুল নবী নীর জন্ম মোবালকের খুশি তোর ভাতি যাবে ভালো করে দেখে শুনে রাখবি কেমন রাখে আবু তালে আমার নবীকে সায়া দিয়ে রাখে এক সময়ের কথা নবী যখন বড় হল। আল্লাহ ভ্যানে সময় কাটাতেন নবীর কেউ নাই মা নাই বাবা নাই নবীর ওই সময় আরো ধনী নানী আমি যা আমি কারণ আমি মহাম্মদ যদি হা বলি মহারাণা টাকা বাবা। বলছি রেও ভা তোমার বিবাহের ব্যবস্থাপনায় যা প্রয়োজন হবে আমি আমতানি বেকার করব তাই হয়ে গেল বিবাহ হব আমরা যানিজাতিজির বিরুদ্ধে বিচার ভাতি থামা না আমাদের সেরে দাও আমরা জমিন থেকে বিদায় করে দেু তালিব আমার নবীর দেখি বলেন ভাতিজা আমাদের ধর্মের বিরুদ্ধে মূর্তি পূজার বিরুদ্ধে কেন কথা বলো আমার লোকেরা বিচার দিল নবী হা না কিছু বলেন না তারা তারা একান্না শুরু করলেন চাচা আবুতালে বলে ভাতিজা কান্না করবা না তোমার কান্না আমি সহ্য করতে পারি না জবাব দাও কি বা উত্তর দিব আমার কোনো ভাষা খুঁজে পাই না আবুতালে দেখে বলে ভাতিজা যাও যাও কোন টেনশন নাই আমি আবুতালি বেঁচে একটা ফুলের ঢোকাও তোমার শরীরে লাগবে না কাছে ঘুমাইতে একদিন আমার নবী আবু তালিমের পাশে ঘুমায় শিশু বেলা আবু তালিবা তুমি পার্শ্ব পরিবর্তন করে আমার দিয়ে তাকায় না চোখ বন্ধ করে দিয়ে তাকায় থাকে আবু তালিফকে নরী মোবর্গের কোন অংশ দেখার নয় আপনার কুদরতি একটা চাদর এসে গেলের একটা চাদর চাচা ভাতিজা মাঝখানে পর্দা হয়ে গেল দেখে কাপড় হঠাৎ আমি বাতিদের পারিলাম না বলে চাচা আমি তো কাপুরে আবৃত হয়েছিলাম আপনি কেন পাবনা জানিনাটা আল্লাহর মহামালা আল্লাহর তুদোর আবু তালিব যেই মাসে মারা গেল ওই মাসের কয়েকদিন আগে পেছে আমি যাও ইন্তকাল হয়ে গেল নবী এখন আবার দুখের জীবনে পড়ে গেল কেউ নাই নবীকে আল্লাহ শান্তনার মানি শোনায় বলে টেনশন আমি আল্লাহ নিজের কুদুরতি জিম্মায় হিজরতাই আমি যাবো প্রস্তুত হয়ে যা এখান থেকে একটু কথা আমাদের জানা দরকার আবু তালি বাবার কবিকে যে ভালোবাসার আওয়াজ দিলে বেতার কাল্পনিক না বাস্তব গল্প নাকি বেশি কেমন বেশি তোমার জীবন থেকেও তোমাকে ভালোবাসি ভাতি যারা ভালোবাসবে মোহ্বত করবে তারা জান পেয়ে যাবে আবু তালির জীবন থেকেও বেশি ভালোবাসছে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই তারপর সংজ্ঞা অনুযায়ী ইমান যাকে বলে সেই হিসাবে মোটামুটি আবু তালিবের ভিতরে ইমানের চিহ্ন পাওয়া যায় হরে নের সংজ্ঞা নিয়ে আইন বহু একতলা মহব্বত ভালোবাসার ব্যক্তি বিশেষ হয়েছে আদর্শিক হয় নাই এখানে যারা আপনারা আছেন সবাই তো আমাকে মোহাম্মত করে আমি যদি প্রমাণ চাই সবাই আমি যদি বলি ভালোবাসার পরিচয় দিতে হবে আমি যেই দল করি আপনারও সেই দল করা লাগবে আমি যেমন জানা করি করতে হবে অনেকেই বলবে হুজুর দল সেই এটা সম্ভব না তাহলে মোহাম্মত অন্তর দিয়ে করেন এটাও যেমন আমার মতো জুতো পড়বে টুপি পড়বে আমি যেই দল করি সেই দল করবে ওই লোকটাকে আমি প্রকাশ্যে না পারলেও গোপনে গোপনে মন দিয়ে ভালো রাখবো আমার নবী আমার মহাব্বতটা এমন রাখবে যারা আমার মহাব্বত অন্তরে ঢুকা মুস্তিমের তরকারি নিয়ে দৌড়াইতেছে কেমন ভাবে ঢুকলেন আমাকে কেমন মহব্বত করো বলে সবার থেকে বেশি মহব্বত করি বলে কামের মেমি না যাবে না অমর কিছুক্ষণের মধ্যে বলে হা নবী আমি আল্লাহ শপথ করে বলি আমার জীবন থেকেও আমি আপনাকে বেশি মহাব্বত করি নবী বলে না তুমি এখন কামের মুমিন যে অত সেই উমর শির পৃথিবীর টপ লেভেলের বিশ্বকবীর মাথা আনতে যেই লোকটা যায় সে বিশ্ব সন্ত্রাসী সেই অমরকে আল্লাহ কেমন ভাবে কবুল করলেন বলে মোহাম্মদের মাথা আনতে যাই বলে মোহাম্মদ রক্তের কেউ বলে না তাহলে তোমার আপন বাড়িতে যাও তোমার রক্তের আপন বন্ধু মোহাম্মদের কালে মুসলমান হয়ে গেল কথাটা বলতে দেরি এই মাথা গরম হয়ে গেলপতি বহন করান পরে দরজায় নকর মন দরজা অগ্নিপতি আত্মগোপন করলো কোন দরজা খোলার পরে অমর ডাকবারি হাতে বলে হা বলে তুই কি কালেন পড়েছ ও পদ্মারন্তেন মা বলে ভালো করে শুনে না ও মহিলার ইমান কত দাজ ও পদ্মারন্তরালেন মা আমি হাফিজুর রহমানের মায়ের আমি সন্তান আমার মাউ মা তো ধন্য তাদের মতো ধন্য কেউ নাই আমার মা বাবার মতো ধন্য মা বাবা কেউ নাই এরেন সামনে নামির মসাল্লায় কোরআন করে বড় মজা লাগলো আমি চোখের পানি ধরে রাখতে পারি না আল্লাহকে বলেছি আল্লাহ একটা সন্তান যদি দাও আমার সন্তানকারেও কোরআনের হাফেস বানায় দিব এরেন দল করান করে সম্মান কমে নাই দাঁড়ি টুপির কারণে সম্মান কমে নাই যদিও সরকারি চাকরি নাই সার্টিফিকেট নাই নাই এতটুকু বলব বাংলাদেশ নয় সারা দুনিয়ার এক নম্বরের ধনীটার খবর না আমাদের নবীর আদর্শওয়ালাদের মতোই ধনী লোকটাও শান্তিতে মাথায় দুপি বললে মাথা করো তুমি বুঝো আমি বুঝি না এমনটা নয় আমিও বুঝি দাঁড়িয়ে লাম্বা করলে যৌবনের ভাব চলে যাবে কম বাবা মাথা নষ্ট হয় নাই বরং তোমরা যারা বিড়ি টানো গাম ট্যাবলেট খাও মদ খাও তোমাদের মাথাওয়ালা গরুের মাথা খারাপ সাক্ষী রেখে বলি আমি পায়ে বলবো আমার নবী আদর্শকে তুমি বাঘা নজরে দেখিও না এনে নবির দা এমপি মহোদয়ের সাথে আমার কোনো যোগাযোগ নাই পরিচয় নাই চিনিও না তিনি আমাকে চিনবেন কিনা জানিনা তবে আপনার সাথে বড় গুরু সম্পর্ক আছে আপনি কল দিলে আপনার কলটা সাথে সাথে রিসিভ করে দেরি করে না কিন্তু আমি আপনাকে বলবো আপনার সাথে আপনি দশবার এমপি কে সালাম দিবেন একবার জবাব পাবেন কিনা সন্দেহ তবে আমি টুপিওয়ালা যদি এমপির সামনে আপনার সাথে চলে যাই আমি টুপিওয়ালা সালাম দেওয়ার আগে এমপি আমাকে সালাম দিয়ে দিবে খানা দেখ অনেকের হিংসা লাগে শিয়ালে জমিন থেকে আগে বাজায় গেছে কারণ মুরগি সশ আমরা খাই কবলে নাই সফল ক্ষমতার মালিক কে আরো বলেন বনের সামনে গিয়ে বলছো বন আর দেরি না করে দাই বলে হালকরি মোহাম্মদের হাতে কালে না পরে বসুর মা ট্যাবলেট ফেরত দেওয়া যাবে না হাত কাইটা না পা কাইটা নাও ট্যাবলেট ফেরত দেওয়া যাবে না কানেমা পরে আজ আমি কানেশ হওয়ার জন্য রাজেশ অমনের মাথা বড় মা দেরি করে নেয় কথাটা শোনা মাত্র তরমারিটা বের করে উল্টা পিঠে কোন নরম শরীরে আঘাত এখন আমার বাবা আজ তুমি আমার আঘাত করতে সবই যদি আজ এখানে একটা ঘাত আমার গায়ে করতে দিত ভাই আমার বাবা যদি দিত না তুমি নিতে পারো ও ভাই তোমার কি একটু মায়া হয় না এত কেন মারো রক্ত দেখো না রে ভাই এত বিষ্ঠুর কেন হয়েছ একটু কি মায়ার কান্না দেখে দেখবি মা বাবা সন্তান শাসন করো তার ছাত্রে শাসন করতে গিয়া এত বেশি মায়ের দেখা যায় সন্তান এমন মায়ার কান্না কান্না করে আমি রাগ করে কান্না করে বাড়ির পিছনে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে আর ফাঁকে ফাঁকে বাড়ির ভিতরে থাকায় আমার মা বাবার খবর নাই আমি বলতাম না তোরা জানি যাব শেষ পর্যন্ত দেখতাম ঘর থেকে আমার মা বের হয়ে কান্না করতে করতে আসতেছে কান্না করে আর সন্তান আর ধরে মারবেন আজকে তুমি আরামে ঘুমাও কোনো বিপদ নাই মনে করিও না বার মার ভিতরে মুসলমান তুমি শীতের ভিতরে ঘুমাও তাদের সন্তানের সামনে মা কে জবাই করে কবি বের করে বেই বান্না চাবায় ছায় খবর পেলাম মা চিল্লা কান্দে আল্লাহ মা তাকায় তাকায় দেখে বাচ্চা ঢুকে ধুকে ক্ষুদার তৃষ্ণায় মরে যাচ্ছে ওরে বাঙালি খুশি হয় না খুশি হয় না ধানের খেতে দুইটা গরু ধান খায় একটার উপরে সিরিয়াল কমার উপরে চলে আলো ওরে বাঙালি মুসলমান মনে করিও না তুমি আরামে ঘুমাইতেছো আমাদের বন্ধু না বেইমানেরা বন্ধু না আজকে টাকা দেখো বাঙালি কোনো আরামে গুমাও মনে করিও না যে শান্তিতে জীবনটা কাটাইবা ওই বারমার মুসলমানকে মারে আমরা আরামে আসি না না কপালে লেইখা ওদের পরে সিরিয়াল হলো তোমার রামা ভাই সাবধান হে মুমিন ওমর মনে কান্না দেখে হাত ধরে টানে আর বলে মায়া যে তেলাওয়াত কি পড়েছো বলে আল্লাহর কোরআন আমাকে একটু বনের আওয়াজ শুনে অবরের পরিজা ঠাক্না হয়ে গেল ডাকিয়া এমন সুন্দর কথা তো জীবনে শুনি না যাই যে তোদের শিখেছে সেই লোকটা না জানি কত শুনল একটু আমার দেখায় দেয় বলে মোহাম্মদের দরবারে চলো আর দিকে আমার বায়কান্না করে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ দু আমরা এখন তারের জবাই করে দেয় তোমরা কিছু বলবা না রাস্তা করে দাও আমার সামনে আসার জায়গা করে দাও কারণ এসেছে আমাকে মারতে আসে নাই নিজে মরতে আসে জায়গা করে দাও অমর আবার নবীন দরবারে গিয়ে দিয়ে থাকা চোখে পানি ছেড়ে মানে বানায় আল্লাহরের সাথে সাথে হাতকা লাগায় যখন কালেমাটা পড়ায় নিলেন স্প্রিট এখন اسلام کے پکھے شکت اسلام যদি বিধবা বানাতে চা বাড়িরা শেখের দল নেতার বিরুদ্ধে কথা বললে বস কষ্ট পাও নেত্রীর বিরুদ্ধে কথা বললে কষ্ট পাও লাঠি মিছিল করো বিরুদ্ধে কথা বললে কষ্ট পেয়ে লাঠি করো আসে তুমি কি আওয়াজ পাও নাই বেইমানেরা নবীকে গালি দেয়। তুমি যদি আসে হইতা বলে বলো নবীজির দুশ্মনের ব্যাপারে লাঠি মিছিল করো না কেন নবীর মহব্বত যদি থাকতো জীবন দিয়া নবীর উন্নত পায়ে হাত রেখে বলি তো করে নাও অন্য তো করিয়েই ফেলছি তুযোগ আছে তো করে নাও জীবনে নামা সারব না কাটবো না বেপর চলবো না দল কত মানুষ হথে ফিরে আসতেছে স্কুল বলো কলেজ বলো দেখো কত যুব আমি বলবো তোমার কপাল মতো তো করে নাও আল্লাহর কাছে তো বা করলে মুহূর্তে পাহাড় আল্লাহ মাফ করে দেবেন আল্লাহ বা করে নেই অন্যায় করাটা সহ্য ব্যাপার ওবার দরজা খোলা আছে রে বাবা তো ওপর দান্ত নামের মা স্বাধীনত্রে নিজের সন্তান দ্বারে কোরআনওয়ালা বাবা যে ঘরে তার চলবে ফির তারা ঘরের পাহারা দিবে না তুমি জানো তুমি আমার অন্যায়ের খবর কেনে পানি বন্ধ করো নাই আরে আল্লাহ তুমি আমার উপরে রাগ করে আরো বন্ধ করো আমি আস তো করে নিন আমার অন্যায় করবো না রে বাবা যদি অনিতর বাবা থাকে যদি দিলটা ভালো থাকে যুবকের লাশের খবর নাই বা নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ আপনাদের এই ফেরি এলাকা থেকে বাস ঢাকায় যাচ্ছে কুয়াশার মধ্যে রাস্তার ভালো করে সত্তর জন মারা গেল সব মৃত্যুর করে ঢলে পড়ল এর যুব কয়েকদিন যৌবনের বাহাদুরি করবা হ্যাঁ যদি বড় নামাজ বাদ দিলে বড় শান্তি পাওয়া যায় টাকাওয়ালা হওয়া যায় ছবি টু বিচারে দেই পারবানা রে বাবা পারমানা, আল্লাহ লাগাও বাংলা তরজুমার করার মাঝে মাঝে যাহান নামের ভয়ান আল্লাহ কোরআানে দেখো। আল্লাহর কালাম সত্য যদি তোমার অন্তর বলে যাহান সম্পর্ক জড়াইয়া দেবো অন্তর যদি ভালো হয় মুনাফিকে যদি না থাকে নবীর আদর্শ ছাড়ব না নামাজ সারব না দাঁড়ি কাটবো না টুপি ছাড়ব না আল্লাহ হাত গুলো কবুল করে নেন রম্মিওয়ালা নানাজি নবির আদর্শওয়ালা কোরআওয়ালা উন্মত হিসাবে কবুল করে নেন শূন্য তো করার তাও বিজ্ঞান করে দাম্পত্য জীবন সুখময় করে দাঁড়াল ছেলে সন্তান ও দিনদার বানা দেন الله <سؤال> صفول غروب دي الله الله ما درو غادر پر مضبوط الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين يا ارحم الله انَا هُمْ بِمَا شِئْتَ اللَّهُمَّ إِنَّا لَنَجْعَلُكَ فِي نُحُورِهِمْ وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ الْمُسْتَجَابِينَ لِدَعْوَاتِ اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ الْمُسْتَجَابِينَ لِدَعْوَاتِ اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ اللهم إني اعوذ بك من زوال نعمتك اللهم اني اعوذ بك من زوال نعمتك اللهم اني بك من زوال نعمتك اللهم نقئ بنور معرفتك اللهم طهر القلوبا عن باطل রির হাম হুম কমারি সবির হাম হুমা বয় সবির বাত হমকো তরে রিস্তর তে রা হমকো উদা ওটা খেলার মাঠে গিয়া সন্তান খেলা করতে করতে দুর্বল ভাইয়া তাকে আপু আব্বু আমাকে তুলে তুলে দেয় ও যখন গিয়া সন্তানরে কোলে নিবে ধুলা বারুদে করে নিতে চায় না সবাই তারা যখন বলে ধুলা কোলে নিবা তখন মাটির ভিতরে নাও কোলে নাও তখন ওই বাচ্চার মার কাপড়া দেখে ওই মা বাবা সন্তান রে কোলে তুলে না নিয়ে পরে আল্লাহ আমি জীবনে যত অন্যায় করেছি এই খবর যদি আমার মা জানতো মা তারা দিত বাবা তারা দিত ভাই তারা দিত বোন তারা দিত বিবি দিত গুণার খবর যেন তারাই বন্ধ করেন না আলো বন্ধ করেন না ও আল্লাহ আমরা গুণার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়া যায় হাজি আয় আল্লাহ আমাদের গুনাগুলো মাফ করে দেন আয় আল্লাহ কত না মানেরা হাত তুলেছে ময়দানে কত ছাত্র কত ছোট বাচ্চারা হাত তুলেছে আয় আল্লাহ কোন আনেন কি ময়দানে আপনার পছন্দের নাই ছাত্র নাই আমরা তালা মেহরবানি করে সকলের সহ গুণাগুণ মাফ করে দেয় আয়ামলা আজকে মাহাবীর কপুল করি নেন যুবকরা দিনে রাত নাই কত কষ্ট করে কষ্ট করে মাহ ফিলের আয়োজন করেছে আমার সবুজ ভাই পেছনে কত কষ্ট করেছে আর আল্লাহ সকলের দিন বড় ভাঙ্গা রাজু ভাই চোখের নানি চাই কাঁদলেন তার বাবা নাই আমরা তার কলিজা না। সতধার অনুগত কত কোটি আয় আল্লাহ মেহমানি করে যারা কবরে জান্নাতের বাগান বানায় না আল্লাহ তার চাচা সুস্থ মেহমানি করে সুস্থ করে দেন তার আত্মীয়-স্বজন যারা আছে সবাইকে তিন দর মানে দেয় আয় আল্লাহ কবরে যারা সকলের কবর জান্নাতের বাগান মেহরবানি করে আপনি কবুল করেন আল্লাহ ঘরে ঘরে শান্তি দান করেন্ল মা মন্দিরে পদ্মা নিশি বানা দেন ঘরে ঘরে আওয়াজ চালু করে নেন সন্তান করে দেন মোবারকে মাফিলের সভা পৌঁছায় নন্দ নোয়া কবুল করে নন্দ আর তালা যদি হয় আমার মায়ার নবীর সাথে মুলাকাত করা নিয়ে নামলায় মায়ানে কি কারো হাত পছন্দ হবে না রে ইান দেশ রক্ষায় যারা জীবন দিল মাফ করে দেনল যারা বেঁচে আছেন হায়াত বানায় বানাল যারা দায়িত্ব পালন করে তাদের কবুল করে নেন প্রশাসনিকভাবে ভাবে কাজ করেন আয় আল্লাহ ঘরে ঘরে ছেলে মেয়ে দান করেন্লাহ সকলের ছেলে সন্তান গুলো দিন দ্বারা দীর্ঘ ন্যাঘায় দ্বারাজ করে দেন আয় আল্লাহ ঘরে ঘরে করানো আবার সন্তান দান করে নগুলো আয় আল্লাহ বাউদা রাজুবাই বললেন হেফোখানা কাজ করেছে আয় আল্লাহ মাদ্রাসা ছাত্রকে কবুল করেন আল্লাহ এই মাদ্রাসার পেছনে যত লোক খেদমত সহযোগিতা যারা করে সবাইকে কবুল করেন আয় আল্লাহ তাআলা তার ভাই ব্রাদারটিও সুজন সবাইকে কবুল করেন আল্লাহ রব্বুনা আলামিন নবীজি রসূলায় আমাদের সবাইকে দ্বীনের খাদেম বানায়া দে ইসলামের ব্যানার বানায় যারা धोका দেয় তাদেরকে করে রব মা কোন সন্তানের অপেক্ষায় বসে আছে আর একবার আপনার বান্দাবান্দি ময়দানে মন্ত্রী যাদের মা যাদের গল্প কবর থেকে দর অপেক্ষায় করে সন্তান ওই মা বাবার জন্য কি পায় না সন্তান ওই মা বাবার চেহারা কেউ কি মনে পরে নে সন্তান On this level if she takes far away She introduces us on the subject of what your body is Is all right Your thoughts are broken I am helpless কান্দাওয়ালা চোট খান করে আমি ওই বয়দানে আমি যা আপনাদের আসবে আপনাদেরকে সে দুচাই আল্লাহ সম্মানের ছয়ারে বশাইছেন গুনার কারণে যেন ফেলে না দেন আল্লাহ হে আল্লাহ এই পন্শির দিকে একটু নজর করে দেখেন আল্লাহ ইতিব দিয়ে তাকায়ো কি ময়া হবে নর মলি সকলের কবর জান্নাতের বাগান বানাবে আল্লাহ আরব থেকে চলে আসছেন আমার এক ভাই আল্লাহ কোরআনের মোহাবত কিছু জানে মানে কোরআনের বরকতে আপনি দুনিয়া জিন্দগি শান্তিময় করে দেন ব্যবসা চাকুরিতে বরকত দাঁড়ায় আয় আল্লাহ নায় দোয়া কবুল করে দেন আয় আল্লাহ সবার অন্তরের হিংসা চুর করে মিল মোহ্বত বাড়ায় দেন কবুল করে নেন দানা করেছেন কবুল করেছেন আমাদের ভেতরে অনেকে অসুস্থ রে মংলা করে আপনি সবাইকে সুস্থ করে দেব আপনার মতো ডাক্তার কেউ নাই কেউ নাই প্রবাসী ভাইদেরকে কবুল করে দিনের খাদের মুভিশে কবুল করে দেন আয় আল্লাহ আপনি সুস্থতার সাথে কাজ করার তৌফিক দেন